ইমাম মেহদি আপনারা পাগল হয়ে যাবেন যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের আপনারা ইসলামের কষ্ট অবমাননা জল মুসলমান জেলায় আমরা ইমাম মেহেদি খুঁজি গত দেড় হাজার বছরে মুসলিম উম্মায় তা তিন হাজার ইমাম মেহেদী রয়েছে। এবং তিন হাজার ইমাম মেহেদির দলিল হল স্বপ্ন আর কাশ। আমাকে আল্লাহ আরো নিয়ে মেহেদি বানাইছে আমাকে নবীজি নিজে মেহেদি বলে গেছে আমাদের উদুর যে মেহেদি আমরা পঞ্চাশ জনের স্বপ্ন দেখেছি নবীজি বলেছে ব্যাস মেহেদি মেহেদি তো মেহেদি তার পিছন লোকজন ছুটলো কিছু মরলো কিছু গেল শেষ কথা বুঝতে পেরেছ সর্বশেষ এখন মেহেদির কথা না বললেই নয় খুব নাম করা মেহেদি তাও মক্কার মেহেদি তাও কাবা ঘরের মেহেদি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 ইমামে সালাম ফেরানোর পরে লাশগুলো থেকে অস্ত্র বের করে চারিদিক ঘিরে ধরল যে ইমাম মেহেদি এসেছেন মেহেদির হাদিসে আছে ইমাম মেহেদি বেরোনোর পরে হাজার আসামি ইবরামের মাঝখানে তার হাতে বায়াত হবে দাঁড়ালেন ওই কাবার ইমামের বললেন বায়াত করেন কাবার ইমাম রাজি হল না তাকে গুলি করে মেরে ফেলে দিল এরপরে ওরা মসজিদে হারামের ওই মিনারা দেখেছেন তো এখন উঁচু উঁচু মিনার সব উঠলো এবং এলান করলো ইমাম মেহেদি বেরিয়ে গেছে বায়াত হন সবাই বিষয়টা কি জুহমান নামে একজন মদিনার জামে ইসলামিয়ার পাহে খুব নিকার আল্লাহ এই রকম লম্বা দাড়ি টাকনু পর্যন্ত যা নেস্পেসা কাপড় এলাকায় মানুষ খুব পছন্দ করে জামে ইসলামে মদিনার উস্তাদেরও খুব মহবুত করেন তাকুয়া পরেজগারি দিনের দাওয়াত এ কি করতো ওই তবলিগ আমাদের মতো গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিয়ে বেড়াইতো হঠাৎ স্বপ্নে দেখলো সে এবং সবাই তারপ্ দেখলো তাও রসুলামকে স্বপ্নে দেখছে কেউ কিন্তু জাহেল না মদিনা জামে ইসলামের ফারেক সালাফিফ দিনদার ভালো আলেম কোভনে কোফনে সবস্থ অবস্ত নিয়ে রেডি হয়ে মক্কা দখল করে ফেললো এখন তো সৌদি সরকার তো সৌদি সৈন্য এমনি দুর্বল তখন ওরা পেরে দিল না ওরা তো উপর বড় বড় মেশিন ছিল পনেরো দিনও হতে পারে এরপর পাকিস্তান থেকে কমান্ডো গেল যাওয়ার পরে পাকিস্তানের কমান্ডার তো যুদ্ধ করে অভ্যেস আছে ওরা এমন কামান দেখা শুরু করলো ওই মিনারেল ফেলে দিল ওরা বাধ্য হয়ে নেমে এসলো ভিতরে ঢুকলো ভিতরে গুলি করে জালনা মালনা ভেঙে মাটির দিল এইবার সব বাধ্য হয়ে উঠে আসলো ইমাম মেহেদী মরে গেল তবে ইমাম মেহেদির শিষ্যরা বললো উনি মারা যাননি জালনা দিয়ে পালিয়ে চলে গেছেন সময় মতো বেরোবেন সব মেহেদীরা এরকম করে মরার পরে তার মরিনি আসবে যাই হোক সাই বন্ধ হয়নি এই পনেরো দিন বাদে টোটাল কাভা ঘর বন্ধ করে রাখছিল নামাজ নেই ওজন নেই তপ নেই সাই অনেক হাজিও মারা গেছিল হাজার পরপর তো না হাজি অনেক ছিল তাহলে কি বুঝলেন কথা হলো ইমাম মাহাদি কে হবে আমার দরকার কি কবে আসবে আমার দরকার যেদিন আল্লাহ পাঠাবে ধরেন সূর্য পূর্ব দিক থেকে উঠবে উঠবে না কবে উঠবে রে দিন উনিশ দিন চিন্তা কবে কবে উঠবে এটা কোন ইসলাম হলো আল্লাহ যেদিন দরকার উঠাবে আমি দেখলি বলবো হাই আল্লাহ কেয়ামত এসে গেছে এই তো কথা কাজে কেয়ামতের আলামত ডিসক্রিপটিভ এগুলো বর্ণনা করেছেন আমরা দেখলে বলবো হ্যাঁ কিন্তু আমরা ওগুলো তাড়াতাড়ি আপনার সবাই পড়েছেন আদিসের তার মালিক মালিক কে দে মানে ছেলে মেয়ে বাবা মার অবৈধ হবে এইতো তা আমরা কি এখন তাড়াতাড়ি কি আমতের জন্য বাবা মার অবৈধ মানে হ্যাঁ তোরা বাবা অবাধ্য তাহলে কি আমার ডেস্ক্রিপটিভ বর্ণনামূলক কেয়ামতের আগে ঘটবে আমরা এগুলো মাথায় আনবো না যখন দেখবো যে মক্কায় ইমাম মেহেদির বাবা তুমি ওকে এগো আমরা আসি বাংলাদেশে কথা যেখানে সিরিয়ার শৈন্য আসবে ইরাকের শৈন্য যাবে আমাদের বাংলাদেশে ইমাম মেহেদি বেরোয় আর তার পিছনে বাঙালি ছুটে। আর আপনারা ইমামরা এগুলো ক্লিয়ার বলতে পারেন না ক্লিয়ার বলবেন ইমাম মাহাদি আসবে মক্কায় আমরা বল তুমি চালো আমরা আছি কথা বুঝতে পারেন সেখানে বাঙালি লেখানে পড়ানে মেয়ে দিয়েছে এখন বেরোচ্ছে সহ আব তার পিসে কাজে এগুলো এগুলো মানে একেবারে ভয়ঙ্কর গমরাহির উৎস